بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شروري أنفسنا من سيئة عمالنا من يهدي الله فلا مدل الله ومن يدلل فلا حادي الله وأشهدو الله إله إلا الله وحده الله شريك الله وأشهدونا محمد عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم কস মহাসকুল্লা মুদা ওয়া কুল্লা বেদাত্লাফিন্ন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কালকে আমরা ইমান বিনষ্টকারী চতুর্থ বিষয়টা পড়লাম আজকে আমরা পঞ্চম বিষয়টা পড়বো ইনশাআল্লাহ চতুর্থ বিষয়টা ছিল আল্লাহ রসুল যা নিয়ে আসছেন অর্থাৎ আমাদের জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থাকে মনে করা অথবা সেটাকে রিপ্লেস করতে পারে কোনো জীবন ব্যবস্থা এমনটা মনে করা পাঁচ নম্বরটা হচ্ছে যে দিনের কোনো কিছুকে অবিচ্ছেদ্য কোন অংশকে যেটা পার্ট অফ পার্ট অফ দ্য রিলিজিয়ান পার্ট অফ দ্য দিন অংশ যেটা সেটাকে অপছন্দ করা এমন কি কেউ যদি নিজেতা করেও মানে অনেক সময় দেখা যায় মানুষটা কাজ করতেছে নিজে কাজটা করতেছে ঠিকই হয়ে বা সামাজিক বা পিয়ার প্রেশারে বা অন্য কোনো কারণে কিন্তু সে সেটাকে অপছন্দ করতেছে দিনের কোনো জিনিসকে যেটা অবিচ্ছেদ্য অংশ দাসল যা নিয়ে তা সেটাকে যদি কেউ অপছন্দ করে তাহলে সে বিন ইসলাম থেকে বের হয়ে যাবে বা ইসলাম তার মানে নওয়াকিদুল ইসলাম যেটা ইসলাম বিনষ্টকারী বা মন্দির একটা বিষয় হয়ে যেতে পারে তার জন্য এটা হচ্ছে যে যেমন ধরেন একটা উদাহরণ দিতে পারি আমি ডেলফ উদাহরণ যে একজন মানুষ হাজব্যান্ডের প্রেশারে বাবার প্রেশারে পর্দা করে কিন্তু সে পর্দা করাটাকে মহিলা সে পর্দা করাটাকে অপছন্দ করে কিন্তু সে করতেছে বাধ্য হয়ে করতেছে বা সামাজিক প্রেশারে সৌদি আরবে যখন যায় মানে অনেক বেপর্দা মানুষকে তখন গোখা পড়তে হয় বা পরে তারা বা ঢেকে ঢুকে চলতে হয় কিন্তু সে মনে প্রাণে সেটাকে অপছন্দ করে এই রকমের জিনিস হতে পারে ছেলেদের বেলাও এরকম জিনিসের উদাহরণ আছে ধরেন দাঁড়িয়ে রাখা হইতে পারে অথবা অনেক আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে যে আব্বা বলছেন একমাত্র ছেলেকে আব্বা বলছেন যে তুমি যদি নামাজ না পড়ো বা ইসলামের উপর না থাকো বা ইসলামের বলে না প্র্যাকটিস করো আমি কিন্তু তোমাকে ডিপ্রেস করে যাব তোমাকে পুত্র ঘোষণা করব এবং তোমার জন্য কোনো সম্পদ রেখে যাব না এটা সে সিরিয়াসলি নিছে ছেলে এবং সে ধর্মকর্ম করে কিন্তু সে সেগুলো পছন্দ করে না যে কোনো হোক সেটা তো এই এই এই উদাহরণটা আসে এখানে এখানে দুইটা দুইটা সেট অফ আয়া মানে একটা হচ্ছে আট নম্বর ন নাম্বার আয়াত সুরা মোহাম্মদ আরেকবার এটা কোট করছেন আর পরবর্তীতে সুরা মোহাম্মদের আঠাশ নম্বর আয়াত কোট করছেন এই প্রসঙ্গে তো প্রথম দুটা আয়াত হচ্ছে এরকম যে যারা অবিশ্বাস করে তাদের জন্য ধ্বংস তাদের জন্য ধ্বংস এবং আল্লাহ তাদের কর্মকাণ্ডকে বা কাজকে বা অর্জনকে অর্থহীন করে দেবেন এটা এই জন্য যে তারা অপ আল্লা যা আল্লাহ যা নাজিল করছেন তারা তা অপছন্দ করত সেইজন্য আল্লাহ তাদের ডিড মানে কর্মকাণ্ড বা কাজকর্মকে অর্জনকে ফ্রুটলেস করে দিছে নিষ্ফল করে দিছে আরেকটা আর আর যেটা আরেকটা যেটা আয়াতছেনটা আট নম্বর নয় নম্বর আয়ত ছিল সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা আট থেকে নয় নম্বর আট এবং নয় নম্বর আয়াত এখন আমরা আরেকটা দেখব যে সুরা মোহাম্মদেরই আঠাশ নম্বর আয়াত এখানে বলতেছেন যে মানে রাসুল সাল সাল্লাম যা নিয়ে আসছেন তার কোনো কিছুকে অপছন্দ করাটা একজন মোমেনের জন্য আনএ্যাকসেপ্টেবল এটা এটা গ্রহণযোগ্য না একদিন মোমেনের থেকে বা একদিন মোমেনের কাছ থেকে গ্রহণযোগ্য না এখানে বলতেছেন যে এই প্রসঙ্গে আল্লাহ বলতেছেন যে দিস ইজ বিকজ দ্য ফলোর আল্লাহ যা আল্লাহকে এটা বুঝতে যে রাসুল যা নিয়ে আসছেন যে কাজগুলো নিয়ে আসছেন যে সারিয়া নিয়ে আসছেন যে বিধান নিয়ে আসছেন এই কাজগুলো করলে এই কাজগুলো প্লিজিং টু আল্লাহ আল্লাহর কাছে এগুলো পছন্দ নিয়ে এগুলো করলে আল্লাহ পছন্দ করেন এগুলো না করলে বা এগুলোকে ঘৃণা করলে আল্লাহ রেগে যান বা আল্লাহ সেটাকে অপছন্দ করেন আল্লাহর আসতে পারে আমাদের উপরে গাজাব যেটাকে আমরা বলি তো দিস ইজ বিকজ ফলোড দ্যাট আল্লাহ এটা এই জন্য যে তারা যা আল্লাহকে করে সেটা তারা অনুসরণ করছে বা সেই কাজটা তারা করছে অ্যান্ড হেটেড দ্যাট প্লিজ এবং যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে পছন্দনীয় সেটাকে তারা ঘৃণা করত এই জন্য আল্লাহ তাদের সো হি মেড দেয়ার ডিডস ফ্রুটলেস তাদের সমস্ত কাজকে আল্লাহ নিষ্ফল করে দিছে ওদেরকে কোনো ফল আসবে না এই দুটা আয়াতের দুলে হিসাবে এই করছেন এই ইমান বিষ্টকারী বিষয়টা এই পয়েন্টটার জন্য পাঁচ নম্বর পয়েন্ট আমরা আজকে আমি আপনাদের সুবিধার জন্য ওই গ্রুপে বাংলায় ১২টা পয়েন্ট এর একটা ই আপনারা টাইম টু টাইম চাইলে চোখ বলে নিতে পারবেন খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং রিফ্লেক্ট করবেন যে আপনারা এর ভিতর আছেন কি বা আমরা এর আছি কিনা বা কোনোভাবে আমরা কোনো একটা কাছে কাছাকাছি আসি কিনা তাহলে আমরা সেটার থেকে দূরে সরে যাব বা সেটাকে দূরে সরায় রাখবো নিজেদের থেকে তারপর বলতেছেন যে ইমান কথাটা মানে হচ্ছে যা কিছু নিয়ে আসছেন আল্লাহ আল্লাহর বাণী হিসাবে যা কিছু রেসম আল্লাহর কাছে নিয়ে আসুন আসছেন তার সব কিছুতে বিশ্বাস করা এবং আল্লাহ যখন একজন মুসলিমকে কিছু করতে বলতেছেন আমাদের বোঝা উচিত যে সেটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে বলে আল্লাহ বলতেছেন সেটা করতে সেটাকে আমরা যদি ঘৃণা করি বা সেটাকে আমরা যদি অপছন্দ করি তাহলে বুঝতে হবে যে আল্লাহ যা পছন্দ করে সেটাকে অপছন্দ করে আমরা আল্লাহর বিরোধিতা করতেছি বিরুদ্ধাচরণ করতেছি এবং আল্লাহকে মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আল্লাহ নিজেকে ই করতেছি তা বলতেছেন ইফ ইট প্লিজ ইস আল্লাহ দেন ইটস শুড অলসো প্লিজ দ্য মুসলিম এটা নর্ম হবে যে আল্লাহকে যা আল্লাহ যা পছন্দ করেন সেটাকে আমরাও পছন্দ করব। আল্লাহ যেটা করতে বলেন সেটাকে আমরাও করণীয় বলে মনে করব। এটার মানে এটা না যে আমরা একদম সারা জীবন একদম ফেরিস্তার মতো থাকবো তা না কখনও কখনো আমরা হয়তো একটা আল্লাহর অপরচুন কাজে জড়াই যেতে পারে ফর আমরা কখনও গ্রাম শিলেছি হয়তো কখনও একটা সিনেমা দেখছি অথবা এমন একটা কিছু দেখি যেটা আল্লাহ দেখতে বারণ করেন আমরা হয়তো ভুল করছি বা আমরা হয়তো রিপোর্ট তাড়ানায় সেরকম করে ফেলছি কিন্তু জিনিসটা আমাদেরকে যেন অলওয়েজ পীড়া দেয় এবং এটা রেসম একটা হাদিসে আসে যতক্ষণ আপনার খারাপ কাজ আপনাকে পীড়া দিবে ইউ স্টিল হ্যাভ ইমান ইন ইউ আপনার ভিতরে ততক্ষণ ইমান আছে বলে ধরে নিতে হবে কিন্তু যখন আপনি খারাপ কাজের আপনাকে দিবে না তখন আপনার নিজের ইমান নিচিন্তিত হওয়া উচিত অর্থাৎ আল্লাহর অপছন্দ কাজগুলা যখন আপনাকে পীড়া দিবে না আপনি নিজেকে নিচিন্তিত হবেন এবং আল্লাহর পছন্দ নিয়ে কাজগুলো যখন আপনাকে আপনার পছন্দ হবে না তখন আপনার নিজেকে নিয়ে চিন্তিত হবে কিন্তু আমরা মানুষ হিসেবে আল্লাহর পছন্দ নিয়ে সমস্ত কাজকে পছন্দ করে এন্ডোর্স করে ঠিক মনে করে ভালো মনে করে তথাপিও আমরা জীবনে কিন্তু একটা খারাপ কাজে জড়াই যেতে পারি বা আমাদের পদস্খলন যেটাকে বলি হইতে পারে ওয়ান্স ইন এ ওয়াইল্ড বা ওয়ান্স ইন এ লাইফ বা কখন কিন্তু আমাদের ভিতরে যেন অলওয়েজ সেটা একটা সেটা যেন কষ্ট যদি কষ্ট নিয়ে আসে অথবা গিলটি ফিলিং নিয়ে আসে অথবা খারাপ লাগা নিয়ে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের আসলে এই কাজটা যদি আমরা করে ফেলছি রিপোর্ট তাড়নায় বা আবেগবশত কিন্তু আসলে আমরা এটাকে আল্লাহর অপছন্দ নেই বলে আমরা অপছন্দ করি তাহলে আমরা মোটামুটি লাইনে আসে আর তা কিন্তু আমাদের জন্য বেশ কষ্টের ব্যাপার জিনিসগুলো এখানে এই স্কলার ওয়েস্টের এটা আমি জামাল উদ্দিন যারা বোঝো আমি বসে আপনাদেরকে ওনার একটা বই থেকে খুঁজবা থেকে আমি আপনাদেরকে একসাপ্ট যেটাকে বলে একটু একটু করে করে আর রিয়েল লাইফের ঘটনা বা আমাদের জীবনের সাথে মিলানোর জিনিসগুলো নিজে কিছুটা জুড়ে আপনাদেরকে নিয়ে বোঝার চেষ্টা করতেছি জিনিসগুলো রকম হওয়া উচিত বা কীরকম হবে তো এখানে বলতেছেন যে একটা যেমন ধরেন আমি আমি আগেই ফেছে হিজাবের কথা বলতে যে হিজাবের ব্যাপারটা হচ্ছে যে অনেক ওয়েস্টে বিশেষ করে Some women actually despise the proper hijab, they do not realize that it is something very beneficial for them. First, by wearing hijab, they are doing something that is pleasing to Allah, and they do a lot of opportunity to do it outside. This is not the case of Vishkar West. This is not the case of Vishkar West. First of all, this is সেই জন্য আল্লাহটা করতে বলছেন তাহলে করতে বলতেন না ফাওয়া উচিত ছিল এই না ছিল যে কোনো বিশ্বাসের জন্য আল্লাহ একটা পছন্দের আল্লাহ পছন্দ করেন বলে করা উচিত আমাদের লজিক ফজিকে না গিয়ে মানে বেনিফিটগুলা খুঁজবো আমরা ইনশাল্লাহ খুঁজব আমাদের সাবমিট করা উচিত যে আল্লাহ বলছেন জন্য আমি অনেক সময় যে কিবলার কথাটাই বলি যে একসময় কিবলা ছিল জেরুজ আলেন তারপরে প্রথমে ছিল মসজিদুল হারাম মক্কা তারপরে জেরুজ আলম আবার মসজিদুল হারাম এই যে ব্যাপারগুলো আল্লাহ বলছেন আমার সাথে সাথে চেঞ্জ করে নিচ্ছি আপনি আল্লাহ আল্লাহ বলবেন সেটাই আমাদের কাছে এবং সেটাই আল্লাহ যেটা আদেশ সেটা আমাদের কাছে শিরোধার্য এবং আমরা আমাদের কাছে পছন্দ নিই বিকজ আল্লাহ পছন্দ করেন এই এই অরিয়েন্টেশনটা থাকা উচিত আমি আসে বলি যে আল্লাহ যদি বলতেন আমাকে ফুজি আমা মাউন্টেনের দিকে জাপানের মুখ করে নামাজ পড়তে হবে আমি তাই করতাম সাল্লা তাদের করতে আমি তাই করতাম আচ্ছা তো যাই হোক এতে তো গেল একটা জিনিস এরপরে বেনিফিশিয়াল হচ্ছে যে এই জীবনে এবং পরবর্তী জীবনে এই জীবনে বেনিফিশিয়াল আমাদের মধ্যে একটা হাইজেকের ধর্ষণের অথবা কি বলবো মানে ইনসিকিউরিটিতে ভোগা একটা দেশেও আপনি দেখবেন যে হিজাবি নেকাবি মেয়েরা মাছ বেটার অফ আর মানে তাদের আপনার নহরানিগুলা রাস্তায় ঘাটে অনেক অনেক কম নাই বললেই চলে এগুলো হচ্ছে দুনিয়ারই আর হিয়ার অফটারের ব্যাপার তো জানেনি আপনি যে আল্লাহ প্রমিস করছেন যেগুলা যে রিওয়ার্ডগুলো প্রমিস করছেন সেগুলো আর যেগুলোর জন্য জান্নাতের প্রতিশ্রুতি আসে ইত্যাদি আরেকটা ব্যাপার হচ্ছে যেমন পলিজেনি পলিজেনি অর্থাৎ একজন পুরুষ মানুষ একাধিক বিয়ে করতে পারে এই ব্যাপারটা অনেককেই বলতে শোনা যায় অনেক ফ্যামিলির মেয়েদের বা অনেক কিছু যে আল্লাহ অবিচার করছে বা আল্লাহ এই জিনিসটা পছন্দ করি না আমরা মানে এই আল্লাহ সব মানতে রাজি আসে কিন্তু এই জিনিসটা আল্লাহ কি বললেন যে একটা লোক তার ইচ্ছা হলে সে দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারবে এটা এটা এটা আল্লাহ ক্লিয়ারলি স্যাংশন করছেন কোরআনে এবং যে শর্ত দেওয়া আছে সেটা একেবারেই একজন মহিলার সাথে কোনো শর্ত না এটা হচ্ছে জাস্ট একটা পার্থিব জিনিসের শর্ত মানে তার সে যদি ইকুয়ালি ট্রিট করতে পারে পার্থিব ইকুয়াল ট্রিটমেন্ট যদি দিতে পারে তবেই সে বিয়ে করতে পারে তা যদি সংগতি থাকে সে যদি ভরণ পোষণ দিতে পারে তাইলেই পারে আর আর কিছুর দরকার নেই মানে আর জাস্টিফিকেশনের দরকার নেই এখানে তো অনেকেই বলবেন যে অনেক মহিলারা না বুঝেই বলে ফেলেন যে আমি ইসলামের সব কিছু পছন্দ করেন তো এই একটা জিনিস আমি মানতে পারি না আমার কাছে সহ্য হয় না ইট ইজ ওয়ান থিং যে আপনি আপনি জেলার স্টিল করবেন আল্লাহ ওয়াইফরা জেলার স্টিল বা স্বাভাবিক এটা হতেই পারে কিন্তু আল্লাহ যখন একটা জিনিসকে জায়েজ বলছেন অথবা একটা জিনিসকে পারমিট অথবা একটা জিনিসকে মানে বৈধ বলছেন সেটাকে কিন্তু অপছন্দ করাটা হচ্ছে এই পর্যায়ে পড়ে যাবে যে দিনের কোনো অবিচ্ছি অংশ বা দিনের অংশকে অপছন্দ করা আর আপনি এটাকে অপছন্দ করে বেস্ট জেনারেশন যারা অলমোস্ট আপনি একজন স্বাভাবিক খুঁজে বের করে খুব ডিফিকাল্ট হবে যিনি একাধিক বিয়ে করেন না লাইফে যে কারণে হোক উনি একটা হচ্ছে তাদের ভিতর ছাড়াছড়ি হোক বা ঈশ্বর ই করছেন আর একাধিক ইয়ে ওয়াইফ ছিল একদম মেজর সকল স্বাভাবিক ছিল যাদের নামই আপনি বলেন একটা মুসমত আলম বলেন আপনার বলেন কি বলেন অবকর আদালন বলেন বা অমরাদ আলহ বলেন আলি রাজ আলহু বলেন হ্যাঁ ফাতিমা রাদালন বেঁচে থাকা আনহা বেঁচে থাকা সময় পর্যন্ত উনি একটাই বিয়ে করছিলেন কিন্তু পরবর্তীতে উনি বিয়ে করছেন আরও বিয়ে করছেন আর দেয় তো এই যে ব্যাপারগুলো যে আমরা এই রকমই একটা জিনিস দেখা যায় যে রিবার ব্যাপারটা বলতেছেন যে ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিছুকে অপছন্দ করা ইসলামের এই বিধানটাকে অনেকে অপছন্দ করেন যে রেবা এটা এটা কেমন কথা হইলো যে আমাদের গ্রোথ হবে কিভাবে আল্লাহ যেই কথাটা বললেন এটাকে ঠিক করলেন নাকি বা এটাকে ঠিক না কি ইসলামে বা মদের ব্যাপারে অনেকের ই আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা থাকেন বা ডেটিং ডেটিংয়ের ব্যাপারে আছে বা ইত্যাদি ইত্যাদি অন এন অনএ্যান অন যেতে পারেন যে এই সমস্ত জিনিসগুলোকে আমরা সবসময় মানে সবসময় মেনে নিতে পারি না অনেকে যে যে সিচুয়েশানে আসে যারা আছে তারা এক ধরনের আমরা এক ধরনের বা অন্য জায়গাতে আমরা মেনে নিতে পারি না আল্লাহ একটা বিধানকে আমরা করতে শুরু করি যে এটা একটু বেশি করা হয়ে বা এটা করা উচিত আমরা খুব কেয়ারফুল থাকব এটা আপনার শাহাদার এখানে বলতেছেন শাহাদার শর্তগুলোর কথা আবার মনে করা দিচ্ছেন আমাদেরকে ইট ইজ ওয়ান অফ দ্য কন্ডিশানস অফ দ্য অফ ফেথ ওয়ান অলসো লাভস ওয়াট দ্যাট টেস্টমনি এমপ্লয়স অ্যান্ড কলস টু শাহাদা যা এমপ্লয় করে দিকে ডাকে সেটাকে ভালোবাসে আমরা পড়ছিলাম শাহাদা শর্তে প্রথম দিকে পড়ছিলাম সেটাকে আমরা ভালোবাসবো শাহাদা যে করে শাহাদা আমাদের কাছে যে চায় শাহাদা আমাদেরকে বা এটা আমাদেরকে যেদিকে ডাকে আমরা যে আল্লাহ ছাড়া ইবাদের যোগ্য কোনো ইলা নেই কথাটা বলি এটা আমাদেরকে যা কিছু আমাদের উপর ইম্পোজ করে যা কিছু আমাদেরকে যা কিছু থেকে আমাদেরকে ডাকে বা যা বিধান দেয় তা সব কিছুকে আমরা ভালোবাসবো উইচ ইনক্লুডস অল অফ দ্য বিলিফস অ্যান্ড লজ অব দ্য রিলিজিয়ান অফ ইসলাম ইসলামের সকল বিশ্বাস এবং সকল বিধানগুলা বিশ্বাস এবং বিধানগুলা এর ভিতরে পড়বে যেটা সবটুকুকে আমরা পছন্দ করবো কোনো কিছুকে আমরা অপছন্দ করব না ইনশাআল্লাহ এবং অপছন্দ যদি করি বা মনে করি যে এটা ঠিক না বা এটা একটা কেমন হয়ে গেল যেগুলো উদাহরণ দিলাম আমরা ইন্টারেস্ট ডেটিং অথবা মত বা আপনার ইসের কথা পলিজিনি বা একাধিক বিয়ের ব্যাপার এই সমস্ত যে কোনো কিছুর ব্যাপারে আমরা কেয়ারফুল থাকব আমরা যেন এই ব্যাপারে নিজেদের একটা ভিউ ই করে একটা কথাই মনে রাখা যে আল্লাহ যেখানে আমাদের কোনো ভিউ আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যে বিধান দিচ্ছেন যে অর্ডার করছেন ওইখানে আমাদের কোনো মতামত থাকতে পারে না আমাদের নিজস্ব কোনো মতামত থাকবে না আমরা একটা পড়বো দলিল পড়ব শুধু একটা আয়াত আছে ওখানে যেখানে আল্লাহ যে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন বলেন তারপরে আর মুসল মানে মুসলিম যে বা যে তার কোনো ভিউ থাকতে পারে না তার কোনো অপিনিয়ন থাকতে পারে না নিজস্ব কোনো মত থাকতে পারে যাই হোক আমরা সেটা অন্য একটা প্রসঙ্গে পড়বো আসবে ওইটা বারবার আসবে ওই কথাগুলো আসবে এরপরে একটা হচ্ছে যে ইমান বিনষ্টকারী বিষয় আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে যে আমরা যদি রেডিকুল করি কোনো কিছুকে আমরা অনেক সময় না বুঝে এটা ইসলামের কোনো একটা অবিচ্ছেদ্য অংশ যেটা সেটাকে যদি আমরা হাসিচার্চা করি হাসি তামাশা করি সেটা নেই যেমন যারা হেজাব করেন না বা যারা বোরখা পড়েন না অথবা যারা পর্দা করেন না তারা কিন্তু আমি নিজে কানে থেকে শুনে আসতেছি যে তারা কিন্তু পর্দানুসীন যারা তাদের নিয়ে হাসিচার্চা করেন এই ধরনের ব্যাপার আপনাকে ইসলামের বাইরে নিয়ে যেতে পারে আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে আপনার ইসলাম নষ্ট হয়ে যেতে পারে আপনি ইসলামের বাইরে চলে যেতে পারেন একই ব্যাপার দাঁড়িয়ে নিয়ে অনেক সময় মানুষের একজনের দাঁড়ি সুন্দর লাগে না দেখতে আপনি দেখবেন মালয়েশিয়ানরা ইন্দোনেশিয়ানরা হয়তো জাস্ট চারটা পাঁচটা ঝুলে সে কিন্তু আল্লাহ রসুলের মতো হইতে না আসলে আল্লা জামাত এটাকে ওয়াজিব মনে করে যে এটা ওয়াজিব পর্যায়েরই অর্ডার যে ছেড়ে দাও তো সে সেই বিধানটা পালন করতে গিয়ে সেই অর্ডারটা পালন করতে গিয়ে সে দাঁড়িয়ে রাখছে তাকে দেখতে ভালো লাগতেছেন আমরা বললাম দেখো ছাগলের মতো লাগতেছে দেখতে এই যে কথাটা বললাম বা একটা হাসি করলাম বিদ্রোপ করলাম এটার জন্য কিন্তু কেউ ইসলাম থেকে বাই হয়ে যেতে পারে এখানে একটা আয়াত কোর্ট করতেছেন ইফ ইউ আস দেম অ্যাবাউট দিস দে ডিক্লেয়ার ভিউ এর অনলি টকিং আইডলি জোকিং একটা ব্যাপারে একটা সমালোচনা নিয়ে বা একটা কথা নিয়ে যখন তারা মুমিনদেরকে করতো বা মুমিনদের কথা বলত বা মোমিনদের নিয়ে যোগ করত তখন তাদেরকে জিজ্ঞেস করলে বল মানে তারা বলতে না আমরা তো একটু সিরিয়াসলি এটা জাস্ট একটা ছিল ঠিক যেভাবে আমি বললাম যে পর্দা নিয়ে হাসি করা আপনি যদি কাউকে চ্যালেঞ্জ করেন বা বলেন যে আপনি এটা করলেন আপনি মুসলিম না আপনি এইভাবে কেন বললেন না না আমি তো সিরিয়াসলি বলিনি এটা হাসিটা করলাম বা মানে কথা এটা কথার কথা না এটা কিন্তু আপনি আসলে সন্নাকে নিয়ে হাসিটা করতেছেন আল্লাহর বিধানকে নিয়ে হাসিচারটা করতেছেন বাংলাদেশে আনফর্চুনেটলি দেশ হওয়া বাংলাদেশের অনেক নাটক সিনেমা নোভেলের উপযোগ্য হচ্ছে মুসলিমদের নিয়ে ঠাট্টা করা মুসলিমদের ড্রেস কোড নিয়ে ঠাট্টা করা মুসলিমদের চালচাল নিয়ে ঠাট্টা করা মুসলিমদের বিশ্বাস নিয়ে ঠাট্টা করা হাসি ঠাট্টা করা আমরা অত্যন্ত কেয়ারফুল থাকবো এই ব্যাপারে কোনো জিনিস যদি আমরা না বুঝি আমরা সেটা বোঝার জন্য সময় নিতে পারি কিন্তু সেটাকে না তখন আল্লাহ বলতেছেন যে ইফ ইউ আসদ মানে কাফারদেরকে বা মোনাফিকদেরকে যদি জিজ্ঞেস করা হয় উই অনলি টকিং আইডলি জোকিং আমরা শুধু মানে লাইট কথা বলতেছিলাম আমরা যোগ করতেছিলাম সে আল্লাহ আল্লাহ বলতেছিলাম রাসুলকে সে ওয়াজ ইজ আল্লাহ হিজ ভার্সেস হিজ মেসেঞ্জার দ্যাট ইউ মকিং তোমরা কি আল্লাহ তার আয়াতসমূহ এবং তার নবীকে বা তার রাসুলকে ভাট্টা করতেছিলাম মেক নো এক্সকিউজ ইউ হ্যাভ আফটার ইউ হ্যাড বিলিভ দেখাবা না তোমরা বিশ্বাস করার পরে কাফের হয়ে গেছো মানে বিশ্বাসী হওয়ার পরে বা বিশ্বাস আনার পরে কাফের হয়ে গেছো অত্যন্ত ডায়ের একটা ওয়ার্নিং আমরা এটাকে আমলে নিব এবং নিজেদেরকে এটা থেকে বাঁচায় রাখবো অনেক সময় খুব লাইটলি হাসির মানে সিনেমা নাটক আমরা তো দেখি না আলহামদুলিল্লাহ বহু বছর দেখি না কিন্তু যারা এখন ছাড়তে পারেন না এইসব অথবা যারা এগুলোতে এক্সপোজ আছেন তারা হয়তো দেখবেন যে একটা হাসির ক্যারেক্টার বানানো হচ্ছে একটা ইনসিনসিয়ার ক্যারেক্টার একটা একটা মানে কি বলবো জোক হিসাবে একটা মুসলিম ক্যারেক্টারকে উপস্থাপন করা হচ্ছে একটা হাসি চাকর ব্যাপার হিসাবে এগুলা ইমান বিনিস্টকারী বিষয় যারা করেন তারা হয়তো বোঝেন না অথবা বুঝেও করেন অনেকে ইসলামের ইসলামকে ক্ষতি করতে গিয়ে করেন আমরা আমাদের নিজেদেরকে এইসব থেকে বাঁচায় রাখবো ইনশাল্লাহ যতটুকু পারি করে রাখবো মানে যতটুকু পারি না মানে সম্পূর্ণই বাঁচায় রাখতে হবে মানে যত দূরে পারি থাকবো আমরা এইসব থেকে এবং এই সময় কোন একটা মজলিসে যদি এরকম একটা জিনিসের অনেক সময় হবে ধরেন সেকুলার গ্যাদারিংগুলো যেগুলোতে হয় একসময় প্রসঙ্গটাই রেখে যায় আমরা তার সাথে বসবো না এক বসা মারিই কিন্তু আপনি পার্টিসিপেট করলেন একটা গপ্প বা একটা একটা বেইনটকে আপনি যদি বসে থাকেন বসে থাকেন একজনের সাপোর্ট পার্টিসিপেট করা এখানে অ্যাডটা অ্যাড করতেছেন একশোচল্লিশ নম্বর এখানে বলতেছেন অ্যান্ড ইট ইস অলরেডি বিং ডিনাইড অ্যান্ড মকটেড মানে এটা অলরেডি বলা হয়েছে বা এটা তোমার কাছে তোমাকে করা হয়েছে তোমাকে জানানো হয়েছে তোমাদের তুমি তো তোমাকে না তোমাদের হবে কথাটা যাই হোক যে যখন যখন আল্লাহটা ইয়ে নিয়ে আল্লাহর হিয়ার দ্য অফ আল্লাহ ইন ডিনাইড অ্যান্ড মকটেড তোমরা শুনবা যে আল্লাহর কেউ অস্বীকার করতেছে অথবা হাসি করতেছে করতেছে যেমন আমি নিজের কানে শুনছি বা লেখা দেখছি মুসলিম নামধারীরা এই হুরের প্রসঙ্গটা নিয়ে আপনার হাসিটাটা করতেছে সেপ্টেম্বর ইলেভেনের পরে সেপ্টেম্বর ইলেভেনের একটাকে কোন ভালো মুসলিম সারা দুনিয়াতে সাপোর্ট করছেন বলে আমার জানা নাই অবশ্যই এটা একটা অন্যায় হয়েছে অবশ্যই এটা একটা হত্যাকাণ্ড হয়েছে কিন্তু এটার সাথে টাই আপ করে ওই সমস্ত লোক যারা এখানে মারা গেছেন যারা মুসলিম ই ছিলেন যারা প্লেনগুলোকে চালায় নিয়ে টুইন টাওয়ারের ভিতরে ঢুকায় দিয়েছেন তাদেরকে সমালোচনা করতে গিয়ে বা তাদেরকে খারাপ বলতে গিয়ে সাথে সাথে এই হুরের ব্যাপারটা টেনে নিয়ে এটাকে নিয়ে ঠাট্টা করা হতেছে যে তারা তো হুর পাওয়ার জন্য এটা করছেন নজবিল্লাহ হুর তো এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা এটাকে হাসি চাষটা করলে আপনি ইসলামের বাইরে চলে যাবেন এবং আপনার আপনার ইমেন্ট নষ্ট হয়ে যাবে ইট ইজ ওয়ান থিং আপনি তাদের সমালোচনা করতেছেন যে তারা জিনিসটা কাজ করেন নাই তারা একটা হত্যাকাণ্ড হয়েছে তারা একটা শিকার কাজ এভ্রিথিং কোনো কিছুতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যদি ওইটার প্রসঙ্গ টেনে নিয়ে আল্লাহর একটা ওয়াদা নিয়ে হাসি করেন আপনাদের জন্য খুব ডায়ের ওয়ার্নিং এই এই ওয়ার্নিংটা এই যেটা এখন বা এখন করতেছি এখানে তারপরে কি বলছেন তাদের সাথে বসে থাকবা আনটিল দ্য এঙ্গেজ ইন এ টক আদার দেন দ্যান তারা যত প্রসঙ্গ চেঞ্জ না করে তাদের সাথে বসবা আমরা এটা আমাদের ফ্রেন্ডরা আছেন বা আমাদের সামাজিক আছেন বা আছেন যে মেয়েদের মেয়েদের সার্কেলে আসে আসে একটা সময়ের পরে যখন এটা হুজুরদের নিয়ে হাসি রাখতে বা একাধিক করছে তাদের নিয়ে হাসি রাখতে বা কোনো মোল্লা নিয়ে হাসি রাখা বা পর্দা আলা নিয়ে হাসি এই পর্যায়ে চলে যায় আমরা সেখানে বসবো না বাট ইফ ইউ স্টেড উইথ দ্যাম সার্টেনলি ইন দ্যাট কেস ইউ উড বি লাইক যদি আমরা সাথে বসে থাকি এইসব যখন মক করে তারা তাহলে আমরা তাদের মতো হয়ে যাবো আল্লাহ বলে দিচ্ছেন দেখেন আমি যে কথাগুলো আগে বলছি যে আল্লাহর কথা কেউ আসতেছে আল্লাহ উইল and disbelievers all together in hell allah munafiqder ebong obissheshe je warning amra, দাঁড়িকে দেশকে বা লিবাসকে নিয়ে হাসি সেটা করা হয় টাইমলি মসজিদে অ্যাটেন্ড করতে গেলেও তাদেরকে মানে যারা পাঁচ পাঁচবার যাচ্ছে তাদেরকে রিডিকিউল করা হয় তাদেরকে রিডিকিউল করা হয় নানাভাবে রেডিকিউল করা হয় বলা হয় যেটাকে কিছু করার নাই বা তাদের যারা যাচ্ছে না তারা বলেন যে তাদের অনেক জরুরি কাজ আছে ইত্যাদি আমি এখানে আমার রিলেফের একটা ঘটনা বলি যিনি বলছিলেন উনি কোনোভাবেই এই শোনার কোনো পসিবিলিটি নাই বা শুনলে আমার কিছু আসে যায় না আমি তার নাম বলতেছি না আমরা এখানে একটা একসময় একটা অফিসে যাইতাম একদম দিনী ভাইয়ের অফিসে যাইতাম এবং ওইখানে অফিসের এই সমস্ত কর্মকাণ্ডের ভিতরে যখনই জোহর এবং আসর দুটো বাক্তের নাম আছে অফিসের সকল কর্মচারীরা দেখা যেত যে মুজা খুলে বা করে লাইন ধরে পুজো করতে যাচ্ছেন স্পন্ডিস চ্যান্ডেল নিয়ে তাদের মানে এতে যারা সেকুলার বা যারা আল্লাহ বিশ্বাস করে না অথবা বিশ্বাস করলো লিকুয়াম বিশ্বাসী তাদের কাছে এটাকে বেশ একটা মেসি জিনিস মনে হয়তো। তো একজন একদিন ঠাট্টা করে বলতেছেন একজন ইঞ্জিনিয়ার উনি বলতেছেন যে আমি ভাবতেছি আপনাদের একটা অজুর মেশিন বাইর করব তো বললেন যে ব্যাপারটা কি মানে এটা কী ধরনের মেশিন বা যে না একসাথে এরকম স্লট থাকবে হাত পা এবং মুখ ঢুকাই দিবেন একবারে করে ওয়াশ করে ধোয়া হয়ে যাবে এভাবে উনি রেডিকুল করলেন এটা কিন্তু রেডিকুল করা কারণ উনি ওনার এই সামান্যতম জ্ঞানটুকু নেয় যে একবারে সব কিছু ধোয়া অজু না ওজু হচ্ছে তার কি অর্ডারে অর্ডার ফলো করে প্রথমে আল্লাহ যেটা বসে সেটা প্রথমে প্রথমে মুখ তারপরে হাত তারপরে মাথা মসছে তারপরে পা এই স্টেপগুলাকে ইন অর্ডার করতে হবে ইন অর্ডার না করলে উজু হবে না এটা এই এই ব্যাপারটা যেমন আর কি জানেন না বা উনি একটু হাস্যটা করলেন এইসব জিনিস আমাদেরকে ইসলামের ফোল্ডের বাইরে নিয়ে যেতে পারে একইভাবে যারা মানে ই ই করেন না আমাকে একজন ইন্ডিয়ান ক্যাপ্টেন আমি যখন চিফ ইঞ্জিন সেল করতেছিলাম সতীশচন্দ্র মিশ্রা ছিল ওনার নাম উনি আপনার আমার ক্যাপ্টেন ছিলেন আমার জাহাজে এবং উনি আমাকে বলতেছিলেন যে তুমি ব্যাঙ্কে পসা রাখো না আমি বলেন যে না তাহলে এটা গ্রো করবে কেমন ঠিক আছে উনি উনি উনি ইসলাম বোঝেন না উনি হয়তো এই কথাটা বললেন ওনার জন্য এটা মারাণসই হয়তো বা ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যে উনি জানেন না একটু সময় কিন্তু মুসলিমরাও কিন্তু বলে থাকে অনেক সময় এখানে একটু উদাহরণ দিয়েছেন এই লেখক উনি বলছেন যে ক্যান ইউ বিলিভ হাউস ডোন্ট পুট money and in interest bearing account, accounts and instead they let, uh, they let inflation eat it up simply because it is forbidden in the Qur'an This kind of is how it is, because it ridicule If Muslims say Muslim, they will go to the Islamic folder they will go to the Islamic folder, they will go to the Islamic folder, they This kind of ridicule is in fact, is in fact, Kufur and in this way, Kufur So, inshallah, inshallah of এবং আমরা এসব থেকে দূরে থাকবো ইনশাল্লাহ আজকের মতো আমি এখানে শেষ করে দি যাচ্ছি আল্লাহ আমাদেরকে তফিক দেন আমরা শুনলাম তাকে রিসপেক্ট করার প্রথমত অন্ধভাবেই করবো না আমরা চিন্তা করব আল্লাহ বলছেন কেন বলছেন এটা বিজ্রম কোথায় এবং আল্লাহর ব্যাপার আল্লাহর আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল বিধানগুলো আমাদের জন্য শিরোধার্য আমরা অপছন্দ করব না হাসি ঠাট্টা করবো না আজকের এই ব্যাপার ছিল বিমান বিনিষ্টকারী বিষয় আমরা ছয় নম্বর পর্যন্ত শেষ করছি আউট অফ বাইকগুলো আমরা ইনশাল্লাহ আগামীতে করার চেষ্টা করবো সুহান আকালিকা আশাদ আলাহা আস্তফর কত বিলাইক আমরা যে শুনলাম তার ভিতরে বেনিফিশিয়াল যদি কিছু থাকে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সেটা আল্লাহর তরফ থেকে আর যদি অপছন্দনীয় কিছু বা খারাপ পজিশনে থাকে সেটা সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সন্তানের পক্ষ থেকে আল্লাহ আমাদের আমাদের আমল করার তফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুন